Mm-hmm. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه ما بعد فعن زينب الثقافيه إمرأة عبد الله بن مسعود الله تعالى عن عنه قالت قال رسول الله صلى الله عليه وسلم تصدقن يا معشر النساء ولو من حلجكن قالت فرجعت الى عبد الله بن مسعود فقلت له انك رجل خفيف ها خفيف ذات اليد وان رسول الله صلى الله عليه وسلم قد امرنا بالصدقه فاته فاساله فان كان ذلك يجزي عني والا صرفتها الى غيركم فقال عبد الله بل اتيه انت فانطلقت فاذا امراه من الانصار بباب الرسول صلى الله حاجتي حاجتها وكان رسول الله, الله قد قد عليه المهابه فخرج علينا بلال فقلت فقلنا له ائت الله صلى الله عليه وسلم فخبره ان امراتين بالباب لا تسالانك اتجزي الصدقه على ازواجهما وعلى ايتام في حجورهما ولا تخبرهما نحن فدخل على رسول الله صلى فقال له رسول الله من قال امراه من الانصار وزينب فقال رسول الله صلى هي قال امرأته عبد الله بن مسعود فقال رسول الله السلام لهما أجراني أجر القرابة وأجر الصدقة بني دعشوف السلطة بأي অনেক সময় আমরা অনেকে সৎকার করার ইচ্ছা পোষণ করি কিন্তু একেবারে নিকটতম কাকে দিতে চেষ্টা করব কাকে দিলে আমার সব ডাবল হবে সেটা অনেক সময় আমরা খেয়াল করি না আর অনেক সময় এমন হয় যে নিজের স্ত্রী তার বাপের বাড়ির থেকে সম্পদ পাওয়ার কারণে কোন সোর্সে সে সম্পদ পাওয়ার কারণে সে সম্পদসারী হয়ে গেল কিন্তু তার স্বামীটা একেবারে দুর্বল তার কাছে সম্পদ নাই কিন্তু সে কি করে নিজের সৎকা খেরাত অন্যকে দিয়ে দেয় নিজের স্বামীকে দিচ্ছে না নিজের স্বামীকে কি खेर दे हादीश थे बुझते हादीस मध्य वर्णित हो निजे स्वामी के सदका देवा হ্যাঁ সেটা হ্যাঁ একটি ঘটনা থেকে আপনার চলে এসেছে হজরত আবদুল্লা একজন স্ত্রী তিনি একবার এরকম ভাবেছিলেন সম্পর্কে তিনি বললেন যে হে মহিলারা যে তোমরা সৎকা করো যদি নিজের হ্যাঁ দিয়ে হোক না কেন কারণ সাধারণত মহিলাদের হাতে টাকা পয়সা থাকে না যারা আপনার বর্তমান যুগে চালাক মেয়ে টাকা পয়সা আসতেই স্বামীর পকেট থেকে নিয়ে নেয় বা কোনো ছুতে নাথা দিয়ে নিয়ে নিজের কাছে রাখে এরকম তার সব মহিলা নয় এখনও গ্রামের অনেক মহিলা আছে যে তাদের কাছে কোনো টাকা থাকে না এই কারণে স্বর্ণ গয়না দিয়ে হোক না কেন এরকম যখন বললেন তখন সাথে সাথে আবদুল্লাহ মিনা ওসুদের স্ত্রী তিনি বুদ্ধিমতি মহিলা ছিলেন তিনি সাথে সাথে হ্যাঁ সৎকা দিয়ে দেননি কারণ তিনি জানেন যে নিজের স্বামী সে তো মানুষ এবং তার অধীনে আরও বাচ্চা কাচ্চা আছে সে তাদের ভরণ প্রসার চালানো তার জন্য কষ্টকর যদি তাকে দিয়ে যাওয়া যায় তাহলে তার ব্যাপারটা একটু আসান হতো এই কারণে সে না দিয়ে বরং সেটা জিজ্ঞাসা করার জন্য আপনার হজরতকে প্রস্তাব করলেন তিনি বললেন কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার টাকা কুড়ি নেই তুমি একটা কাজ করো রসুল আকরমসাহ আসলামের কাছে গিয়ে ফুতুয়া চাও যে আমি কি আমার স্ত্রীর সৎকা খেতে পারি এটা জিজ্ঞাসা করলে যদি তিনি অনুমতি দেন আমি তোমাকে সৎকাগুলো দিয়ে দিব আর যদি জায়গা না হয় তাহলে আমি অন্য দিব তখন আবদুল্লা বললেন যে ব্যাপারটা আমার সাথে সংশ্লিষ্ট আমি যাইতে পারব না তোমার মনে চাইলে তুমি মাথায় আসছে তখন বলে যে আব্দুল্লা স্ত্রী জাইনবা করল গিয়ে দেখলেন যে রসুলের ঘরের দরজার সামনে আরেকটা মহিলা দাঁড়িয়ে আছে, তাকে জিজ্ঞাসা করলো আপনি কি জন্য দাঁড়িয়ে আসেন বলে যে আমার ব্যাপারও এমন যে আমার স্বামীকে কি আমি সৎকার দিতে পারব বলে যে আমার ব্যাপারও তো এরকম আর হজরত জাইনাব বলতেছেন বলে যে রসুল আকরুল স্লামের সাথে কথা বলতে ভয় লাগতো এই কারণে আমরা দাঁড়িয়ে থাকলাম হজরত বেলাল দরজা খুলে যখন বের হলো আমরা বললাম যে হে বেল তুমি যাও এবং বলো দরজার সামনে দাঁড়িয়ে আছে তারা জানতে চাচ্ছে যে তাদের কি কি তাদের দিলে এবং তাদের যে ইয়েম বাচ্চা কাচ্চা আছে তার স্বামীর অধীনে সেগুলোকে দিলে কি কাজ হয়ে যাবে এবং তোমরা আমরা কারা এ সম্পর্কে তাদেরকে খবর দিবে না কারণ এটা স্বামীর ব্যাপার তো লজ্জার বিষয় এই কারণে বলছে আমাদের পরিচয় দিবে না তখন বেলাল রসুল জয়ানাব তখন রসুল জিজ্ঞাসা করলেন এটা কোন জয়নাব জয়নাব তো অনেক তখন বলল যে এটা আবদুল্লাহ সুদর স্ত্রী হম তখন রসুল বললেন লহুমা আজরান যে তারা যদি তাদের স্বামীকে দিয়ে দেয় तर डबल की सब पा एक आत्मयतार बंधन रक्षा कर स्व द्वित हम सत्कार सब यह एक बेपार ख्याल रखार विषय जो हजरत बिलाल की बलें যে ওই মহিলা দুইটা যে আমাদের ব্যাপারটা বলবে না আমরা কার আমাদের পরিচয় না। কিন্তু লুকিয়ে রাখেনি সেটা কি আপনার চুক্তি ভঙ্গ হলো না এই ক্ষেত্রে আমরা বলবো দুই জাতীয় কথা হতে পারে একটা হচ্ছে যে বলছেন যে যে বলবে না কিন্তু উনি তো অদা করার নাই বলেন নাই যে ঠিক আছে আমি বলবো না তোমাদের কথা এরকম চুক্তি করার নাই শুধু ওই যে ওরা স্তাব করছিল এটা শুনি উনি ঘরে ডুবে গেলেন রসুল জিজ্ঞাসা করলেন সুতরাং ওয়াদা ছিল না বলে দিলেন এটা একটা আরেকটা হচ্ছে যখন দেখলেন যে ওদের ব্যাপারটা বললে কোনো সমস্যা হবে না বরং এটা একটা হম আপনি এমনি বলা হচ্ছে যদি এমন ব্যাপার হয় তাহলে গুরুত্বপূর্ণ যারা হ্যাঁ যারা সমাজের গণ্যমান্য মানুষ যে যাদের কাছে বললে তাদের সমস্যা হবে না এরকম কিছু হইলে নিষেধাজ্ঞা থাকলেও বলা যেতে পারে এরকম আলোরা পরামর্শ দিয়ে থাকেন সুতরাং এই হাদিস থেকে আমরা বলবো যে একজন মানুষ হ্যাঁ যদি ছৎকা দিতে চায় তাইলে সর্বপ্রথম তার খোঁজার বিষয় হচ্ছে তার নিকট আত্মীয় কেউ আছে কিনা যে সৎকা তারা লাভবান হতে পারে এই কারণেই তো হজরত স্ত্রী জায়নাব সে প্রথম চিন্তা করলো যে আমার ঘরেই তো সৎকা খাওয়ার যদি উপযুক্ত থেকে থাকে তাহলে আমি বাইরে দিতে যাব কেন এই কারণে তিনি চিন্তা করে রসুলের কাছে গেলেন যে যেন আপনার তার স্বামীর ফুতুয়াটা নিয়ে আসা যায় সে খেতে পারবে কিনা এই কারণে আমরা বলবো। আমরা সৎকা দিতে চাইলে সর্বপ্রথম নিজের নিকটাত্মীয় মধ্যে খোঁজার চেষ্টা করব যে কে আছে তাদের মধ্যে সৎকা উপযুক্ত আমরা ডাবল সব পেতে পারবো যে এক নম্বর হচ্ছে আপনার আত্মীয়তার বন্ধন রক্ষা করার সব দ্বিতীয় সৎকার সব আল্লাহ আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তো অভিযান করুন